বাংলা মানবতা সমাধান সম্মিত দর্শক শ্রোতা আপনাদের পছন্দনীয় হাদিসের অনুষ্ঠান নিয়মিত চলছে আশা করি আপনারা যে যেখানেই থাকুন দূরে ও কাছের ভাই ও বোন দেশে ও বিদেশে যে যেখানে আছেন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা দেখুন এবং উপকৃত হওয়ার চেষ্টা করুন নিজে এবং অন্যকে দেখার জন্যে উৎসাহিত করুন এ পর্বে আবু মামা রাজি আল্লাহতাল আনহর হারিফ যিনি আল্লাহর নবী আলিসালাম থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী আলিসাতাম বলেছেন মানুষ সাফা আলি কেউ আদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে কাউর কাছে সুপারিশ করো করো। বৈধভাবে। অবৈধভাবে নয় কোরআন আছে যেটা যে যে একজনের জন্যে ভালো সুপারিশ করে তার ভালো একটা অংশ তার জন্য হয় যে মন্দ করে তার জন্য মন্দ অংশ পায় এই বৈধ हाल सूर्यसम्मत कम सुपारिश कर सुपारिश कर लक्ष्य उद्देश्य पहुंचे से खुशी हुए सुपारिशकारी भाई के किस हादिया कि पठकन जो देता से, से ग्रहण कर আতা বাবান রিবা তাহলে সে সুদের একটা বড় অধ্যায় সে যেন উন্মোচন করল সুদ যেমন কোনো বিনিময় ছাড়া কোনো বিনিময় ছাড়া অতিরিক্ত নেওয়া হয় ঠিক এখানেও সে যেন বিনিময় ছাড়া সে গ্রহণ করলো কারণ সুপারিশের মাধ্যমে কিছু গ্রহণ করা এটা তো কোনো বিনিময় নাই এটা তো তার দায়িত্ব কর্তব্য ছিল এই জন্যে আল্লাহ নবীকে সুদের সঙ্গে সাদৃশ্য দান করলেন এই হাদিসটি বর্ণিত তিনি বলেন যে আল্লাহ ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা দুইজনকে আল্লাহ করেছেন অভিশাপ করেছেন কবিরা কবিরাগোনা জগন্য পাপ তবে নিজের হক নেওয়ার বা নিজের হক পাওয়ার জন্যে জুলুম বন্ধ করার জন্যে জায়জের কথা কেউ কেউ বলেছেন ঘুষ দেওয়া নেওয়া আজ তো একেবারে এ টু জেড বিভিন্ন ক্ষেত্রে আজ এর এমন এক কঠিন অবস্থা দাঁড়িয়েছে যেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বড় কঠিন হয়ে গেছে এই জন্য হবে যে ঘুষ দেয় আর যে নেয় দুইজনের ব্যাপারে আল্লাহ নবী আলিসালাম লানত করেছেন আর বিশেষ করে অন্যের হক নষ্ট করে এখানে দুইজন ক্যান্ডিডেট রয়েছে প্রতিযোগী রয়েছে বা পাঁচজন যে ভালো তারা পাবে কিন্তু ঘুষ দিয়ে যে অযোগ্য যে অথর্ব যার ভিতরে কিছুই নেই সে ব্যক্তি ঘুষ দিয়ে সে পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ধরনের পথ এবং ঘুষের মাধ্যমে সমস্ত অন্যায়ের পথ খুলে যাচ্ছে এবং ঘুষের মাধ্যমে যত যত অযোগ্য। এবং অথর্ব এরা দায়িত্ব গ্রহণ করতে পারতেছে আল্লাহর নবী আলিসালাম বলেছেন এরা উচ্ছেদাল আমর ইলাকায় আহলে ফান্তাদের ইচ্ছা যখন দেখবে অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হচ্ছে অযোগ্যরা বড় বড় দায়িত্ব পেয়ে যাচ্ছে মামা ভাগিনার জন্য এখানে নিজের গ্রুপ বা দলের হওয়ার যেখানে আজ আমাদের এটা এমন এক জড়িত হয়ে গেছে। যোগ্যরা কাজ পাচ্ছে না অযোগ্যরা আজকে দায়িত্ব পাচ্ছে এটা আল্লাহ নবী আলাম বলেছেন এমনটা যখন হবে তখন মনে রাখবে কেয়ামত সন্নিকটে চলে এসেছে এই জন্যে আজ দলীয়করণ বা নিজস্ব আত্মীয়স্বজনকরণ এই ধরনের কাজগুলি আজ পৃথিবীর সব জায়গাতে বিরাট আকারে আজ জেকে বসেছে মানুষের উপরে জুলুম যার ফলে আজ বিস্ফোরণ হচ্ছে মজনলুমরা আজ পথেঘাটে নামতেছে এই জন্যে ঘুষ দেওয়া নেওয়া এটা সম্পূর্ণভাবে হারাম জঘন্য কাজ এটা আমরা যেমন দিব না সেভাবে আমরা খাব না हारीसर बेपारे अत्य जोर भाजप रखते हरिस्टी आबू दाउद तिरमिजी बर्णा करो वर्णित से हारीसे आल्लाबी आई सलम ताकि निर्देश करल उजाजा जाइसान एक युद्ध दल के प्रस्तुति करार्जन के दायित्व दिए बोलें प्रस्तुति कर युद्ध दल যে জাকাতের উঠ আসবে ছোট উঠ যেগুলি যুবক যেগুলি জওয়ান এগুলির বিনিময়ে কি করে দাও তুমি কি করো উঠ সংগ্রহ করো বাকিতে অর্থাৎ এখন যারা উঠ দিবে তাদেরকে তাজা উট দেওয়া হবে যখন জাকাতের উঠ আসবে বলেন। যে নগদ একটা উঠ দেওয়া সদকার উঠ যখন আসবে দেওয়া হবে এইভাবে আমি তখন তাদের সঙ্গে বিনিময় করা শুরু করলাম তাহলে এখন উঠ দরকার নগদ যারা উট এখন দিবে একটা যখন জাকাতের উঠ আসবে तक तुटा कर उड़ देा एकटार बनीम दुईटा तोमय पशु एक नगद और एक बाकी जाएज रही है जेटा आगे अपन के बोले यह व्यवसा शरियते जाएज रही है बारण बनीमय जाएज रही है कारण पशु ये खाद्य ना एवं मूल्यवान जिसे सूद जो मूल कारण मूल्यवान जिन অথবা খাদ্য মাপযোগ্য অথবা ওজন করা যোগ্য সেটাও এখানে প্রযোজ্য না কাজে এটা সরিয়েতে জায়জ হয়ে গেল তবে বলেছিলাম যে যদি গোস্তে পরিণত হয়ে যায় তখন খাদ্য হয়ে যাবে মাপযোগ্য বা ওজন তখন কিন্তু সেখানে সুদ আসবে তখন সেটা জায়জ হবে না হাদিসটি ইমাম হাকিম বা হাকি বর্ণা করেছেন বর্ণাকারীরা বিশ্বস্ত হাদিসটি সহি এবং এটা আমাদের আমলের যোগ্য وعن ابن عمر رضي الله تعالى عنهما قال نها رسول الله صلى الله عليه وسلم عن المزابن عن يبيا ثمرا حائته إن كان نخلا بتمرين كيلة وإن كان كرماً عن يبياهو بزبيب كيلة وإن كان زرعاً عن بكيل تآمن نها عن ذلك كله متفق عليه عبد الله بن عمر تكبر نتو رضي الله تعالى عنهما تلي بولين যে আল্লাহ নবী আলিস্তালাম নিষেধ করে দিয়েছেন আনিল মুজাবানা মুজাবানা থেকে মুজাবানা হলো যে বাগানে গাছে ফল আছে এই ফলের বিনিময়ে আপনি অগ্রিম বিক্রি করে দিলেন খেজুরের আছে গাছে হয়তো রোতাব এখনো পাকে নাই ওইটাকে খেজুরের বিনিময়ে বিক্রি করে দিলেন এটা নিষেধ করে দিয়েছেন এখন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি একবারে নির্দিষ্ট মেপে খেজুর দিয়ে দিলাম আর খেজুরের গাছ बी निषेध कर तो जो खेते फसल आखे नाई का नाई कद्य दिए আমি ম্যাপে খাদ্য দিয়ে দিলাম আর ওই আপনার জমিনের ফসল কিনে নিলাম আল্লাহ নবী নিষেধ করেছেন আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন তার এর মধ্যে কি রয়েছে ওয়াজানা রয়েছে আমি তো আমার মাপা দিয়ে এক পক্ষেরটা জানা কত কিলো খাদ্য বা কত কেজি খেজুর বা কত কিলো কিসমিস কিন্তু এর বিনিময়ে যেটা গাছ থেকে বা ফসল থেকে আসবে এটা কিন্তু ওয়াজানা। কমাও হতে পারে बसि हेते आसमी और जमिनी बड़ा नष्ट होते, होते एक क्षेत्र एक जन पे गल्चित व्यवसाय इसलाम हराम को देवे आजमस्त जोआबाजी खेलाते लटरि खेलाते लटारी विभिन्न जीनेस चलते जिसमें एकजन निश्चित পেয়ে গেলক বিমার ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে অজানা ধোকা বা জুলুমের যেখানে শিকার রয়েছে এই ধরনের ব্যবসাগুলি হারাম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে সোয়েলা বিত্তমার ফিস রাহুল খামসা থেকে বর্ণিত তিনি বলেন আল্লা নবী থেকে আমি শুনেছি তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রোতাব অর্থাৎ ডাকর খেজুর দিয়ে পাকা খেজুর ক্রয় করা যায় কিনা রোতাব দিলাম মানে ডাকর খেজুর আর নিলাম কি পাকা খেজুর এটা কি জায়েজ এই ব্যাপারে হুকুম জিজ্ঞেস করলেন বিধান জিজ্ঞেস করলেন আল্লা নিজ্ঞাসিত করা হল বললেন কাঁচা খেজুর সুকালে কমে যায় ফান আল্লাহ নবীটা নিষেধ করে দিলেন রাহুল খামসা এটা পাঁচ বর্ণনা করেছেন ইমাম আহমাদ আবু দাউদ্দ নাসাই তিনি মাজা ওয়াসনুল মাদিনী হেব্বানিম ইবনুল হেব্বান হাকিমও হালিসি কে বলেছেন। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা আমরা আশা করি ধন্যবাদ আপনাদের সকলকে পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 एवं विशुद्ध जीवन जापन करना देखने साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टीम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 avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a meaning should be to spread the message of Allah. To implement the convincing Islamic-cum-educational formula to excel in your career, dekun career guidance. Pratiravivaar, Rajshadeh Shattay, Aapunash Shamprachar, Shokal Shadeh Nautay, Bangladesh-e, Beast TV bangla lex arcane i am the granite my name is dustan aik dua the best of peepi the voice of mankind is daring us to like forbidding latila and believing in it qul kuntum khayra ummatin ukharijat linnas ta'muruna bil ma'rufi wa tanahuna 'anil munkari wa tu'minuna billah shauri my sacrifice my life and my death are all for allah sustainer of the world देखो चमत्कार शिशुरा प्रति बृहस्पतिवार संध्या 7:00 बजे आप पुनः संप्रचार সকাল 9:00 बजे ছোট্ট একটা বিরতির পরে আবারও হাদিসের বাকি অংশ করার জন্য মোজাবানা মোজাবানা হলো যে বাগানে গাছে ফল আছে এই ফলের বিনিময়ে আপনি অগ্রিম বিক্রি করে দিলেন খেজুরের বিনিময়ে আছে গাছে হয়তো রোতাব এখনো পাকে নাই ওইটাকে খেজুরের বিনিময়ে বিক্রি করে এটা নিষেধ করে দিয়েছেন এখন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি একেবারে নির্দিষ্ট মেপে খেজুর দিয়ে দিলাম আর খেজুরের গাছ বিক্রি করে দিলাম এর বিনিময়ে এইভাবে কিনা বেচা করা নিষেধিনা আঙ্গুর এখনো গাছে রয়েছে ওই আঙ্গুর এখনো শুকিয়ে তাকে জাবিব বা কিসমিস বানা হয় নাই কিসমিস দিয়ে ওই কাঁচাক আঙ্গুর ক্রয় করে নেওয়া এটা আলাম নবী নিষেধ করে দিয়েছেন আন যদি খেতে এখনো ফসল আছে এখনো পাকে কাটা হয় নাই কিন্তু খাদ্য দিয়ে আমি ম্যাপে খাদ্য দিয়ে দিলাম আর ওই আপনার জমিনের ফসল কিনে নিলাম আল্লাহনবী নিষেধ করেছেন নাহা আনজা কুল্লিহ। এই সবগুলিকে আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন তার এর মধ্যে কি রয়েছে ওয়াজানা রয়েছে আমি তো আমার মাপা দিয়ে এক পক্ষেরটা জানা কত কিলো খাদ্য বা কত কেজি খেজুর বা কত কিলো কিশমিশ কিন্তু এর বিনিময়ে যেটা গাছ থেকে বা ফসল থেকে আসবে এটা কিন্তু অজানা কমও হতে পারে বেশি হতে পারে আসমেনি এবং জমিনি বালাতে নষ্টও হতে পারে এক্ষেত্রে একজন পেয়ে গেল আর পাবে কি পাবে না অনিশ্চিত একজন নিশ্চিত একজন অনিশ্চিত এ ধরনের ব্যবসা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে আজও যে সমস্ত জোয়াবাজি খেলাতে লটারি খেলাতে লটারি বা বিভিন্ন চলতেছে এই ধরনের যে সমস্ত পেয়ে গেল বিমার ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে বা ডিস্টেনি ব্যবসা বা এমন যে কোনো ব্যবসা আধুনিক নামে যেখানে এক পক্ষ নিশ্চিত আর এক পক্ষ অনিশ্চিত মোট কথা সুদ অথবা অজানা ধোকা বা জুলুমের যেখানে শিকার রয়েছে এই ধরনের ব্যবসাগুলি হারাম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে রাহুল আবি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী থেকে আমি শুনেছি তাকে জিজ্ঞেস করা হয়েছে যে রোতাব অর্থাৎ ডাকর খেজুর দিয়ে পাকা খেজুর ক্রয় করা কিনা। রোতাব দিলাম মানে ডাকর খেজুর আর নিলাম কি পাকা খেজুর এটা কি যায় এই ব্যাপারে হুকুম জিজ্ঞেস করলেন বিধান জিজ্ঞেস করলেন আল্লা নবীকে জিজ্ঞাসিত করা হলো ফাঁকা আয়ান কসুর রোতাবই রাইয়া বেশ রোতাব যেটা ডাকর খেজুর সুকালে কি এটা কমে যায় কারণাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসুল রোতাব কাঁচা খেজু করে তাহলে কমে যায় নিষেধ করে দিলেন ইমাম বোখারির শিক্ষক তিনি বলেছেন। ইমাম তিরমিজি হাজিকে সহি বলেছেন অবনুল হেব্বানিম ইবনুল হেব্বান হাকিম ও হালস্তিকে সহি বলেছেন তালের দ্বারা গাছের ফল বিক্রি করা নিষেধ বিনিময়ে সেই ফলেরই শুকনা বা যেটা আগে কেটে নেওয়া হয়েছে কারণ একটা সুকালে কম হয়ে যাবে আর একটা কিন্তু সুকালে খেজুর কমার হবে না এই ধরনের ক্ষেত্রে যেখানে অজানা যেখানে ঢোকা যেখানে কম বেশি আশঙ্কা রয়েছে সেখানে যেহেতু খাদ্য একটা খাদ্য বিনা আরেকটা খাদ্য সেখানে বেশি কম নেওয়া নিষেধ করে দিলেন তাহলে পর্যন্ত আমরা যে ব্যবসাগুলি হালাল फेकाहता विस्तारित आलोचना परवसा वाणिज्य पर्व तीन टीय शेष करतुन आठ टी अतुर्थ अध বাবু রকসাতে ফিবাইল আর অবাইল ওসুল ওয়াসীমার চার নম্বর অধ্যায়ের যে আরায়া আড়ায়ের মধ্যে আড়ায়া বিক্রি করা অনুমতি রয়েছে আরায়া বলা হয় ফকির মিষ্কিনদের অভাবের কথা দেখে বাগানওয়ালা তার দুই একটা গাছ নির্দিষ্ট করে তাদেরকে বললেন তোমরা এই গাছের ফল খাবে এখন সময়ে অসময়ে যারা অভাবগ্রস্ত এই বাগানে এসে ডিস্টার্ব করে সমস্যা করে अथवा जाना तचंड समस्या गाचर फल पाके मालिक समस्या गेट खुलते बध करते हैं अथवा जैसे दिए तरफ एयोजन रही है जदि गाचे फल पाके एजक्त एहसान ये एक भलो कह बागान मालिक कर शरियत एक छाड़ दिए गाचे फल खुद गाचर फल है कम है से क्षेत्र जायज कर देशेष प्रयोजन ता छा नर्मलिता हराम जेनेहान एक क्षेत्र जेटाश होता अपन साठ शाह पांच ओसा के तीन सो साठ सापारे रोकसा दे এর অতিরিক্ত হলে তখন আর দেওয়া হবে না তাহলে পাঁচ পোশাক বা এর নিচে যদি পরিমাণ হয় ওই পরিমাণে এই বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে করেছে। গাছের যে কাণ্ড এবং ফলসহ বিক্রি করে দেওয়ার বিধান কি এর রক্ত কি এ ব্যাপারে আমাদের হাদিসের আলোকে আমরা জানবো প্রথম হাদিসটি আনজাই দেবনে সাহাবেত রাজি আল্লাহন আন্না রাসুল্লাহ রাক্ষাস আনতুবা বেখার সিহা কাইলান থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী ক্ষেত্রে রুকসাদ দিয়েছেন অনুমতি দিয়েছেন যে এটাকে অনুমান করে গাছে কত ফল আছে অনুমান করে সেটা যদি পাঁচ অশাক বা এর কমে হয় তাহলে বাইরে সেই ফল তাকে দিয়ে দিয়ে ওই গরিব সিনকে আর ওই বারবার মালিকের ডিস্টার্ব না করা ক্ষেত্রে জায়জ করা হয়েছে অথবা তার বিশেষ পরি তাকে দিয়ে দেওয়া জায়জ করা হয়েছে তবে এটা নর্মাল ভাবে হারাম করে দেওয়া হয়েছে আমরা যেটা আগে বর্ণাতে জেনেছি বর্ণা করেছেন ব্যাপারটাকে আলাদা করে দেখা হয়েছে আর দানবীর কেও জায়েজ করে দেওয়া হয়েছে যাতে করে তারও সমস্যা না হয় বলে মুসলিমিন রাক্ষা সাফিল তামরান মুসলিম আছে। যে যারা এই গাছের মালিক তারা খেজুর দিয়ে তারা তাদের ডাকুর খেজুর নিতে পারবে। আছে। বারবার তারা আসবে সমস্যা হবে বা গরিবের সমস্যা এখনই পরিজন এখনো খেজুর পাকে নাই তাহলে খেজুর তাদেরকে দিয়ে দেবে একটা নির্দিষ্ট বলবে যে এই খেজুরে যে রতাব বা খেজুর আছে সুকালে কত হতে পারে এক মন দুই মন তিন মন সেটা তাদের কাছে যে গচ্ছিত খেজুর দিয়ে দেবে আর এই গাছের মালিক তার বিনিময়ে এক্ষেত্রে আল্লাহ নবী আলিসাল এটাকে রকসাদ হয় মালিকের কষ্ট হচ্ছিল অথবা গরিবের কষ্ট হচ্ছিল এখানে তাদের প্রতি করে মোহানবুল্লাহ আলমিন একটা বিশেষ এখানে বিধান চালু করে দিলেন ওয়ানি হরে তিয়াল আন্না রাসুল আল্লাহ সেটাকে একটা পরিমাণ নির্দিষ্ট করে তামার বা খেজুরের বিনিময়ে বিক্রি করা রোতাব খেজুরের বিনিময়ে বিক্রি করা চলবে না কিন্তু ক্ষেত্রে যেহেতু দান করেছে গরিব তাদের প্রয়োজন এখনই এখনো পাকে নাই অথবা তাদের আসা যাওয়াতে কষ্ট হচ্ছে মালিকের এক্ষেত্রে বিনিময় করা সেটা জায়জ হবে না এখানে সুন্দর একটি বিধান আমাদের জন্য প্রণয়ন করা হলো গরিব দুঃখের কথা ভেবে আল্লাহ রবাহ আহমিন আমাদেরকে এই ধরনের বিধান মেনে চলার দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أزبين والسلام عليكم ورحمة الله وبركاته लंड भंड थे जान्न का सरल पथे आसन गय